الحمد لله الحمد لله الذي جعل الشبس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان লমক সনসু ই হ ই বক্ত শরীর কলা لا زدله ولا نذله منا استلنا ونشهد ان سيدنا وسنادنا وحبيبا وحبيبا ربنا وتبيبا وتبيبا قلوبنا আবুহ সুন্ন ন وَسَلَّمَ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا <تصفيق> الَّذِي أَرْسَلَهُ اللَّهُ تَعَالَى بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَذَا <تصفيق> দিলহি বসিয়া It's يقول الرسول: الا توبوا تلو امانكم وقال النبي صلى الله عليه وسلم لا طاعه لمخلوق في وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام الشاهدين লি সদ والحمد لله ফিলহমদিন ফিলজস وعلى, قلب محمد في وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلو العقدة من لسان يفقه মকাস দেহেজু তকআ সে হাসেল বগর আোখলা সুত কুয় বগরজু আহ এখলা সুত বরবাদে জিন্দগি আর হুশ ন বরবাদে زندگی আ হুশ نظر ম আল সে বনতি হে জন্নত ভিজাম আমাল সে বনতি হনত ভিজনা ফিতর তুমি নারী হনূরী কে ফিতর তুমি নারী হে ননূরি পূর্ব সিলুনি আলামী সংস্থার উদ্যোগে আয়োজিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মজু মু দূর দূরান্ত থেকে আগত আল্লাহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানিতা মা ও বোনের সৃষ্টির মহান দয়াময় উল্লহরের দরবারে লাখো কোটি শুকর সুযোগ শকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে একা আওয়াজে উচ্চকণ্ঠ সকলেই কালিমাতু শকর উচ্চারণ করি আল্লাহামদুল্লাহ লক্ষ কোটি দারুদসলমুরসি রহমতলিল শফী উলীমুলনী সিন শফী আজম রসুল আকরম رحمت আলম নবীুল আরব ওজম হবিব কবিরিয়া আশরফুল্বিয়া সৈদুলাম্বিয় শফি সাক আক মদিন আফতা ফখর মৌজুদা সৈলুক হজরত্রিশ নং আয়াত আমি আপনাদের সামনে পড়েছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দ নবী হায়াতুল নবী সাল অসংখ্য অগণিত এখলাস রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের পরিচয় কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক অল্লাহ পাক দান করুন হে আল্লাহন আল্লাহ তালার অনুগত্য করব রসুল এবং রসুল হলে এবং তোমাদের কৃত আমলকে। বিনষ্ট করো না বরবাদ করো না আল্লাহ অসন্তুষ্টি হয়ে আল্লাহর বৃদ্ধাচরণ করে পৃথিবীর কারণে গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম তোমার ইমান আকিদাকে মজবুত কর অল্প আমল জাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় সংক্ষিপ্ত আমল এটা আরবি শব্দ যার অর্থ হলো বাংলায় কাজ কাজের পর গানে আরো একটি আরবী শব্দ আছে কাজ পার্থক্য হল ফ্যান এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ আর আমল এমন কাজ যেটা করার মাত্রই তার ক্রিয়া শুরু শেষ নাই দ্বিতীয় ব্যবধান হলো এটা দুনিয়ার কাজের জন্য ব্যবহারিত কাজের সাথে এই আমল দুই প্রকা আমল বদ আমল নেক আমলকে বিভিন্ন নামে নামকরণ করা হয় ফরজ ফরজুল আইন ফরজ আল আল কিফায়া সন্নতাদা মুস্তাহ বদআম বিভিন্ন নামে হারাম নাজায় মকরু তহরি তনজী শিল্প বিদা গুনাহ সজিরা কবীরা বদআম দুই প্রকার ফার আর কাকা এমন খারাপ কাজ যেগুলো বুঝতে হলে কোন দলিল লাগে না। বিবেক নামের আদালত এনা যথেষ্ট আর মুখার এমন খারাপ যেগুলো বুঝতে হলে দলিলের অপেক্ষা থাকতে হয় দলিলের প্রয়োজন এটা না এটা বুঝতে হলে দলিল লাগবে না বিবেক বুঝে মিথ্যা ভালো বুঝে বিধর্মীরাও মিথ্যা সহ্য করে না কারণ তারাও বুঝে এটা একটা খারাপ মা মিথ্যা বলে সন্তান সহ্য করতে পারে না সন্তানের মিথ্যা মা সহ্য করতে পারে না। কেউ গ্রহণ যদি জানতে পারে কেউ গ্রহণ করে বরং আরো আক্রমণ বেড়ে বেড়েছে এটা হলো ফাঁসা গালাগালি করা ফাঁসা গালি দেওয়া ভালো কাজ এটা বুঝতে দলিল লাগলো দলিল আছে সবগুলোরই দলিলের অপেক্ষা করেনা বড় কে না। ছোট ছোটকে গালিটা কেউ পছন্দ করে না করলে কি হবে আজ পাগ্রি পেচায়া বহু আল্লাহর বাঙালি বাংলাদেশের বাঙালিকে সরল মাইক হাতে নিয়ে মনে করে গোটা দেশ আমার হাতের মুঠোর পাগড়ি মাথায় দিয়ে গালি দিচ্ছে কাফের কাফের অত স্পষ্ট কোরআন শরীফের আয়াত গালি হার সহি শরীফ বলে গালি হারাম অথচ একজন বড় মাওলানার বেশ দরে পাকড়ি পরে ময়দানে হাজার মানুষের সামনে গানজা খব ইমামে আজম আবু হানিফা মুশরিক মুনাফে এটা ছোট গালি গালি হালাল না হারাম হাসরের মাঠে বহু বুজুগ উঠবে বলবে হিসাব নাই তাড়াতাড়ি কিসের পাওয়া ফ্রেশ তারা দেখবে আল্লাহ বলবেন দেখো তো আমল নামাটা টেস্ট করো কি হালাত দেখবে চুরির গুণা জিনার গুণা কল্পনাও করি চীবনে না ফ্রিস তারা বানায় লাগলো ফিরিস্তারা তোমরা এই গুণা কিভাবে লাগছো ফিরিশ তারা বলবে আল্লাহ আপনি লেখতে বলছেন আপনার আদেশ নেকের সহযোগিতা করাটাও গুণাহ আপনি গুণা করেননি গুনার সহযোগিতা করেছে আপনি অন্যায় করেননি অন্যায়কারীকে আশ্রয় দিয়েছে জিব্বাকে হেফাজত করুন মনকার এটাও খারাপ কিন্তু এগুলো বুঝতে দলিল লাগবে যেমন আমার আলোচনার বিষয় চলে আসবে সবগুলো হলো কবরে দেয় কোন ব্যক্তির পায়ে দেয় তারা তো সিরিপ মনে করে দেয় না তারা সবাব মনে করে দেয় তারা কি মনে করে দেয় तरजदा टा दे তার মা তার বাবা তার ভাইরা সিজদা করেছেন আমরা সম্মানের সাথে আমাদের মাথার মুকুট বাবার কদমে সিজদা দিলে অসুবিধেটা কোথায় এখন সমাধানের জন্য বিবেক যথেষ্ট না দলিল লাগল দলিল কি লাডি গালি দলিল হল করান আর সূন্য কোরআন আর সুন কামল নাজাতের ওসি লাগলাম যদি আল্লাহ ইসরাইলের যুগের নীজি সাহাবাহিত এই লোক হাসনের ময়দান উঠবে আল্লাহ বল চাই না মানে পাঁচশো বছর এ বাদ করছি ভাব বলে তুমি কি এ বাদ ঠেল চাও বলে অবশ্যই আমার রহমত লাগবে না পরের কথা আল্লাহ বলবেন সামন দেখি নিয়ে ফিরিস কিছু দূর নিয়ে যাওয়ার পরে দেখবে গরম আগুনের প্রচন্ড বেগে গরম হাওয়া এমন ভাবে লাগতেছে শরীরে তার পানির পিপাসায় কলিজা সটফট করে বলে পানি দাও পানি কই পাই এক ফাতের গুল্লি বাড়ি আগে জীবন বাঁচাইলে পানি দিবাদ সব দিয়ে পানি পান করেও পানির পিপাশা হচ্ছে না আরো পানি দাও বলে আরো ইবাদাত দাও কে নাই। যাবেন আর বলবেন আল্লাহ মাফ করে দেন আপনার দয়া ছাড়া জান কোন রাস্তাই নেই এক গ্লাস পানির বাদ যদি পাঁচশো বছর দিয়া মূল্য দিতে হয় ফেনীর বাঙালি মুসলমান কত পানি অপচয় করতেছে হিসাব করো। অজু করতে বইশা মেসোয়া গুতায় কি সুফি সাহেব হিসাব জাগনাথ পাওয়া সহজ কে বলেছে আপনাকে সহজ জাখনাথ পাওয়া সহজ হলে মৃত্যু পর্যন্ত শাহ জালাল রহমাতুল্লাহ আলাই শাহ শাহনা শাহ আমি খান উদ্দিন চ বরফীর আব্দুল কাদের জিলানি জুনেদাদি সাহেব শিবলি এরা অকাতরে জীবনটাকে আল্লাহর মতে বিলাইলেন বিবাহই করেন রহমতুল্লাবেন পাওয়া সহজ হলে জাঙ্গনাথের টিকিট প্রাপ্ত মানুষগুলো কাঁদলেন কেন কেন সর্বোপরি কথা রসুল আমার যার কোন গুণা নাই সে রসুল কেন কাঁদলেন সারা রাত নামাজ করে কাটাই নাই চোখে পানি নাই নাই নাই খবর সুদের টাকায় ব্যবসা চলে আপনার উপযুক্ত মেয়েটা এখনো কলেজে দৌড়াচ্ছে বেপর্দায় আপনার ছেলেটা এনজিও তে চাকরি করে আপনার কামাই রুজি হারাম টাকায় বিল্ডিং সুদের টাকায় सारा दुनिया मानूष जान नामे गल्ला बिंदु क्षति जाए सब जानना गले आल्ला महाल जाए আপনি দমক দেন কেন এত স্বাবের দরকার কি এতের দরকার কি এ মুসলমান বেহায়া বেলা যাহা তুই তো একদিনও বললি না এত যাত্রা গানের দরকার কি এত সিনেমা হলের দরকার কি এত বৈশাখী লেনবকেল ওয়াজ মাহফিলের আয়োজন তবে এখানে কোন করা হবে না অশালীন কথা হবে না কোরআনের রহমতের আয়াতগুলো পরা হবে আল্লাহ যদি কিসমত ভালো রাখে তো এখান থেকেই করে তো মাস বাইশ খুলনায় বয়ানের আগে বিসনামে আছি তো একটা যুবক ছেলে মসজিদের একটা করণে দাঁড়িয়ে কান্না করতেছে সফরের সাথে আমাকে বললেন এই যুবকটা কান্না করে আপনার সাথে দেখি মোবাইল এর ভেতরে প্যান্ট শার্ট টাই পরা লাম্বা চুলওয়ালা একটি ছেলের ছবি আর ও যে কান্না করতে মাথায় টুপি দাদি লাম্বা ছুজুর এই মোবাইলের ছবিটা আমার আমি গানের বাগান আমি বড় সাউন্ডবক্স লাগাই গান চালাই ভলিউম বাড়ায় দিই একদিন কম্পিউটারের দোকানে এসে বললাম আমার কম্পিউটারের দোকানে মেমোরিতে হঠাৎ করে দেখি গানের ফাঁকে একটা বয়ান বেজে উঠল আমি দ্রুত বন্ধ করে দিলাম লজ্জায় মানুষ জানে আমি গান শুনি আবার হঠাৎ বয়ান क्रमान्वे दिलता नरम होते जात मन दिल नरम होया जाते से, আমি এক ভাবনার সাগরে পড়ে যাচ্ছি যে আমি কোথায় আছি কই যাচ্ছি, কোথায় শেষ পর্যন্ত আমি দরাই ইমামের কাছে গেলাম এরপরে আমি ক্রমান্বনায় নামাজ ধরে ফেললাম টুপি নিয়া মাথায় দিলাম জামা পর এরপরে পরিচয় নিতে নিতে পেলাম আপনার একটি জামালপুরের একটি দুই হাজার দশ আপনাকে জামাল খুঁজতে বহু জায়গায় গেল আজ আপনাকে পেলাম একটুই দোয়া চাই আল্লাহ হেদায়তের পথে নিয়ে আসছেন মাথায় হাত দিয়ে দোয়া করে দিবেন আল্লাহ যেন আর গুনাহের পথে ফিরায় না নেয় হেদায়াতের মালিক কে যুবক তুই যুবক না না তোর ভিতরে যৌবন আছে আমার ভেতরে নাই নাই তোর থেকে বেশি আছে তুই তো হারবাল বাল দিয়ে বাইসে আছ তুই তো আস হাড়ের উপরে বউ টিকে দিতে পারবি কিনা এটাও সন্দেহ তুই যেমন নাচ নারীর নাজ দেখলে দিল খুশি তোর থেকে আমার দিল আরোটা কে আমাকে বাধা দিত আমিও পারি কে ফিরায় আমাকে কিন্তু কেন টুপি মাথায় দিলে জামা পরলে শরীরে গরম লাগে আমরা কি পাগল ছাগল বুঝ আমার নাই কৌনি মাদ্রাসায় পড়িছি যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই চাকরি নাই নাই চাকরি না করলে জীবনে হবে কি শান্তি হবে না তোমার থেকে বুঝতে মোটেও কম নাই মেমোরি তো নষ্ট হয়ে একটু ভাব আসবে আলাদা এটাও বুঝি ইসলামী প্রশাস পরে চললে স্বাধীনতা হারিয়ে যাবে তাও কম বুঝি নাই কিন্তু তোমার সব বুঝ হলো তরবুজ তুমি মনে করেছ অনেক কিছু মূলত যেমন স্বাধীন ভাবে দেশে ঘুরো বিদেশ ঘুরো আমিও দেশে ঘুরি বিদেশ ঘুরি বা তোমার থেকে আমি যেটা বেশি পাচ্ছি এটা তুমি চিল্লাইলো কোটি টাকা দিয়ে পাবে না সেটা হলো মানুষের কলিজার সম্মান আর আমার কারণে আমার আত্মীয় স্বজন আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার আত্মীয় স্বজন আমার সাথে যাদের সম্পর্ক আল্লাহ তাদের সম্মান দিতেছেন সব বাড়াই দিতে সরকার বাহাদুর হাদ হজরত সহ বহু আলেমকে বিআইপি মেহমান বানায় বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ মেহমানদারি করালেন আর চল্লিশ পঁয়তাল্লিশ বছরের কান্না জড়িত মাদ্রাসা সনদের স্বীকৃতি দিলেন মৌখিক এখনো ফাইনালি আমাদের কমপ্লিট হয়নি গেজেট পাস হয়নি এতটুকুতেই যেমন নাস্তিকের ঘুম নাই মুনাফিকের হুশই নেই কিন্তু আমরা না গরম হয়েছি না ঠান্ডা ছিলাম পড়িনি সরকার দিলেও নাই, না দিলেও টেনশন নাই কারণ দেওয়াতে আমরা ফিফটি পারসেন্ট উপারে হয়ে গেছি আপ হয়ে গেছি আগে ডাউন ছিলাম না আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি ভবিষ্যতেও তেমন থাকবো ইনসা আল্লাহ কারণ আমাদের সম্মানের নয়। আমাদের সম্মানের মানদণ্ড হলো সুদ কোন দিক থেকে আমরা নিচু আছি বলো তুমি সার্টিফিকেট নিয়ে কত উঁচু আছো বলো তুমি সুদের টাকা লাগায় কত আরামে আছো বলো ी करो बलो तुम शांति नामक जिन एर पर तुम्हार जीवन ग्रांति नहीं কোন রকম একটু বেঁচে থাকবে পারবানা তোমাদের জীবন খুবই দ্রুত চলে যাবে কে তোমার জীবন বাদাম নিয়ে চানাচুর খাও সে যাকে নিয়ে ইয়াবার আড্ডা কর সেই নিবে তোর জীবন যাকে নিয়ে তুই মদের আড্ডা কর সে তোরে জবাই দিবে তুই যেই বন্ধু বান্ধব নিয়ে আজকে তুই তাসের আড্ডায় বসেছ তারাই তোকে হত্যা করে ফেলবে যদি বুঝতে চাও বন্ধু স্যার এডি তোর दुश्मन 10 দিন খাওবি সালাম 1 দিন খাওবি না জবাব ঠিক নেক আমল নাজাতের ওসিলা হবে নামাজ নাজাতের ওসিলা হবে তবে সব নামাজ না রাসূলের সাহাবী মুআয ইবনে জাবাল বলেন কবুল হবে যে যুবক ভাই বহু গালি দিলাম এবার রাগ করিস না আমি এক যুবক মহব্বতের নজরে বলছি তোর জুতা সোজা করতে আমি রেডি যদি তুই মসজিদে যা যাও যুবক ঘুমাও যুবকরা ঘুমাও তোরা যদি ঠিক গোটা বাংলাদেশ না গোটা পৃথিবী মানুষ হলো শ্রেষ্ঠ একশো যুবক যদি এখানে ফজরের আজানের সময় একটা মিছিল দেয় যে একটা বেনামাজি ফাইলি গিরাগুরা গুড়া এলাম বুড়ারা মসজিদে আগে গিয়ে বলবে কাতার সজা নিজের সম্মান তোর চেহারা আয় নয় দেখিস তো তোর ২০ বছরের চেহারা কেমন ছিল এখন ৩০ বছরে কেমন হয়েছে দেখতো তো আগে চেহারা ভাঙবে না চেহারার ভিতরে নূর চমকাবে লাভান্তোলাপের মতো চেহারা আয়নার দিয়ে তাকায় দেখত তোর চেহারায় নূর আছে জীবনটাকে এভাবেই নষ্ট করলি এক যুবকের জীবন নষ্ট হচ্ছে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে যুবকের চরিত্র নষ্ট হচ্ছে মোবাইল আর এর পেছনে যত অপরাধের কারণ যত দায়ী যুবকরা তার থেকে তিন গুণ বেশি দায়ী তার পিতামাতা মাতা এ জন্য সুরা হাজাবের ৬টি নাম্বার আয়াতে আল্লা বলেন প্র প্ররদেক সন্তান হাসরের ময়দান আল্লার কাছে। মাবাবার দরুদ্ধে মামলা দয়েয় কর। রব্বানা ইন্না আতরানা সাদাতানা পকুবারা আনা, ফা আদলমুনাসাবিলা। কিসের দুনিয়া দিয়ে আল্লাহ বলেন হে মোমিন শুধু যারা মোমিন তাদেরকেই বলতেছে কোনো বেইমানকে আল্লাহ বলেননি শুধু মুমিনকে বলে অতি অরুল্ল রসুল এ মুমিন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো তোমরা টুকটাক যত নাকল করো সাবধানে আঙুল যেন বরবাদ হয় না যায় আমল কবুল হবে যে করা আমল দান করা কামল আমল তবে সব নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ওই নামাজটাই আল্লাহর কাছে কবুল হবে যেই নামাজের ভেতরে চারটা গুণ পাওয়া যাবে চারটা গুণ দান করবেন ওই দানের মধ্যে চার গুণ যত আমল করবেন সব আমলের মধ্যে চার গুণ থাকতে হবে না হয় কবুল হবে না ওরে মুমিন করে শুনে না চারগুণওয়ালা আমল আল্লাহর দরবারে কবুল হবে কবুল হওয়ার পরে যথাযথ সংরক্ষণ করা লাগবে না হয় চোর আছে ডাকাত আছে আমল চুরি করে নিয়ে যাবে এক নাম্বারের ইলিম নামাজ পড়ো নামাজের পদ্ধতি জানাও তোমার দরকার নামাজের পদ্ধতি জানো বান্দা তুমি জাকাত দেওয়া যেমন ফরোশ তার এলিম অর্জন করাও ফরো চার গুনের এক নাম্বার গুণ হলো লাম্বা কথা আমি ওদিকে যাব না এলে মাসবে দুই রাস্তায় কয় রাস্তায় এক নম্বর রিজাল উল্লাহ দুই নম্বরে কিতাব উল্লাহ এক নম্বরে কি রিজাল উল্লাহ দুই নম্বরে কিতাব উল্লা বেগ বেটি আর কিতাব বেগ বেতি আর যারা বলবে আমরা শুধু কিতাব মানি ব্যক্তি মানি না তারা নিঃসন্দেহে যারাও যারা কিতাব তারাই সঠিক তারা নাজাক প্রাপ্ত হতো প্রত্যেকটা আমল কি কবুল হবে আল্লার কাছে কয়েক বলা আমল কবুল হবে চার গুনের এক নম্বর গুণ আসবে কিতাব ব্যক্তিও লাগবে ব্যক্তির প্রয়োজনীয়তা কতটুকু লম্বা আলোচনা পৃথিবীতে আল্লাহ আগে ব্যক্তি পাঠাইছেন পরে কিতাব পাঠাইছেন কথা বুঝেন আল্লাহ ব্যক্তি আগে পাঠাইছেন এরপরে কি পাঠাইছেন এক লক্ষ দুই কি দুই লক্ষ চব্বিশ হাজার কম বেশ তাহলে ব্যক্তি কম না বেশি তাহলে ব্যক্তির গুরুত্ব বেশি কথা বুঝেন নাই ব্যক্তি আগে আসছে না কিতাব আসছে কম না বেশি এবং ব্যক্তিগুলো সব আল্লাহর সিলেকশন আল্লাহ অতএব ব্যক্তির দরকার আপনি কিছু শিখতে হলে ওস্তাদ লাগবে না ডাক্তার হতে হলে আর ডাক্তারের স্মরণাপন্ন হওয়ার ইঞ্জিনিয়ার হতে হলে আর ইঞ্জিনিয়ারের প্রাক্টিক্যাল তার থেকে ট্রেনিং নেওয়া তুমি যদি আলেম হতে চাও আর একজন আলেমের কদম করে এটা যারা বিশ্বাস করবে এদেরকেই বলবে আসলে সুনাত যারা বলবে কোন লাগবে না কোনো ব্যক্তির অনুসরণ লাগবে না আমরা শুধু কোরআন মানি হাদিস মানে আমি বলবো সে কোরআন আছে আপনি যদি বলেন নাই নাই বলেন কেন এটা এটা মারাত্মক কিছু হইলি কেন এটা কোরআনে নাই এটা হাদিসে নাই আরে ভাই এতটুকু বলেন আমি পাই নাই বলেন কেন থেকে আর হাজার হাদিস তো ভাই এগুলো নিয়ে বিস্তারিত লামাইকার মুখে পেছনে আলোচনা শুনছেন আপনার যারা আজকে বলে পীরমুরিদি শিরিখ তাবলি শ্রী মাজ আমরা একটা গালিও তাদেরকে দিচ্ছি না কারণ করে দেখেছি গালি এমন কি তাদেরকে আমরা খাটো মনে করে দিলে দিলে হিংসা করি তাও না কারণ হিংসা করাও কবিরাগুনা নিজেদেরকে বড় মনে করাও কবিরাগুনা আমরা দিল থেকে দোয়া করতেছি বিরুদ্ধে কোন কথা বলেছি একটা প্রমাণ বের আপনি কেন কৌমি কে গালি দিচ্ছেন কোন কিতাবে গালি পেয়েছেন কিতাবের নাম বল কোন নবির আদর্শে আপনি আছেন নবির নাম বলে পাসকলি টুপি মাথায় দিয়ে জীবন চালিয়ে যাচ্ছে আজও পর্যন্ত আল্লা সাক্ষী ভিন্ন কোন টুপিওয়ালাকে টুপি সারা ব্যক্তিকে হিংসাও করি না গালিও না আপনি কেন পাসকলি দেখলে গালি দিচ্ছেন আমি লাম্বা জামা পরে আছি আজ পর্যন্ত ভিন্ন পোশাক ওলাকে হিংসাও করিনি গালি দেইনি আপনি কেন এই পোশাককে গালি দেইনি কারণ কি গালি দিয়ে কি বুঝাইতে চাচ্ছা আপনি একা জান্নাতে যাবেন আমাকে ফলাই দিবে দিবেন নাকি আমাকে আপনার সাথে নিতে চান কোনটা যদি আপনি একা যাইতে চান কপালে লেখেন আপনার লেখা জান্নাত বাদ হয়ে যাবে আপনার কপালে আর যদি বলেন না আপনাকে এতদূর দিল নাই বড় দিল নিয়ে চলি প্রয়োজনে পাও ধরব দিনের স্বার্থে সব করতে রাজি ইনশা এত হিংসা কেন এত গালি কেন আল্লাহে ইলেমাশার পথ দুইটা এক নাম্বারে রিজাউল্লা দুই কিতাবুল্লাহ ব্যক্তি ব্যক্তি কি ভোট দিয়ে আল্লাহ তালা বানাই আল্লাহ বলেন ওয়ামায়্যুত ইল্লাহা ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াশ তো একজন সুহাদা আর একজন সালিহীন না আল্লাহ প্রত্যেকটা জমার সিঙ্গা ব্যবহার করছে নিন সিদ্দিকা বলে কোরআন হাতিছে নাই একশো জুতালো মেদি গে সামনে মাইকে গালি দাও কেন কেন সলিহীন একজন না অনেক একজন না অনেক অনেক থাকবে যদি একজন রুগী অর্ধেক মরতো অর্ধেক দেখা যায় না তাহলে ডাক্তার বেশি হওয়া কি মঙ্গল না খারাপ আল্লাহ বলেন তুমি আবার আর একটা আছে কবিরাজের কবিরাজের দ্বারা রোগ ভালো হয় না তোমার বিশাল ইঞ্জেকশন দিলা তুমি ভালো দামি ক্যাপসুল খাইলা রোগ ভালো হয় নাই তুমি জানো না হয় না কথা বলেন না কিনা এরে আল্লাহর বান্দা এক একজন না অনেক ডাক্তার অনেক রুগী অনেক ডাক্তার অনেক মানুষ অনেক মানুষ গুণা করতেছে সীমাই। অনেক গুণাগারের জন্য অনেক সলিহীন অনেক কাছে কবুল হবে না এক নম্বরে হলো এলে এলে দুই রাস্তায় রিজাউল্লা আর কিতাবুল্লাহ এতটুকু আজকে শেষ দুই নাম্বার গুণ হল বিশুদ্ আমলের ফলাফল এখানে যারা বয়ান শুনতে আসে যদি আপনাদের অন্তরের নিয়ত হয় গরম লাগতেছে ঈদ গেল একটু রাস্তায় আড্ডা দিয়ে না না চল অনু জায়গায় একটু হজ হইতেছে আমরা টিভি দেখব আপনার নিয়তের কারণে এখানে বসলে নাড়াইলেন গেলেন কোনো কাজ হল না আর যদি আপনার অন্তর এমন হয়ে যায় না কোরআনের মহাব্বত কিন্তু এই নিয়তে যদি তুমি এসে চোখের বাণী ছেড়ে দেবী বলেন তুমি ময়দান থেকে বেগুনা হয়ে চলে গেছো দূর বাস বদ বর মারে বদত হাত যারে বদর ই মহন জনা রে বদআ রাস যাহি কু গির তিন শব্দ হাফিজুর রহমান তাফসির মাহফিলের পোস্টারে দাওয়াত নেয় গিয়া কোন তাপসির করে না কিচ্ছা কাহিনী কর হা হা ঠিকই তো অমুক জায়গায় শুনছি হাতি একটা হাতি মোটা তাজা দাঁড়ানো আর বাউু আবেঙ্গ একটা লাথি দেয় দেয় বাউু আঠি দেয় কারে ব্যাপার কি বাউু অ্যাঙ যে হাতির পায়ের তললে পরলে কোন। চিহ্নই থাকবে না সে হাতিকে লাথি দেয় দেয় তদন্ত কমিটি বানায় বলে পাওয়ার কই পাইছে বলে বাবুয়া ব্যাংক ভিতরে আইনের টাকা লাগানো ওই তার সেরা হুজুর এই কথা কোরআন শরীফের কত নাম এই তার সেরা রে কিভাবে এই তার সেরা গিয়ে এই কয় হাফিজুর রহমান কিচ্ছা কাহিনী কয় ওরে মগা কিচ্ছা কাহিনীর গায়িত্ব কোরআন শরীপি সোনাবন্দের গান আর গাই নামাজ কিছা হয়নি খাজাম আইন উদ্দিন চিস্তি আজমিরি কে তুমি চিন যে খাজা আইন উদ্দিন চিস্তি আজমিরি বাংলাদেশে নাই মদিনার থেকে ভারতে আসে যার কালেমার দাওয়াতে সিয়ত্তর লক্ষ হিন্দু কালেমা পড়েছে তার হাতে আরো আসতে বলেন তয় লক্ষ অন্য কিতাব আমি পেয়েছি নব্বই লক্ষের মতো আর মুসলমান বেআলের শপথ দিচ্ছেন তিন লক্ষ চার লক্ষ মিন্তা গিয়া মায়ের সামনে এত আনন্দ কেন বলে মা আমার এই হাতে কালেমা পরে ছিয়ত্তর লক্ষ হিন্দু মুসলমান হয়েছে বলে এটার গর্ব করার তোমার কিছু নাই এগুলোর গর্ব করার সব দায়িত্ব তোমাকে যেই সম্পদ আল্লাহ দান করেছে এর পেছনে আমি মায়ের কত ঘুম নষ্ট হয়েছে তুমি জানো না আমি মায়ের কত ত্যাগ তুমি জানো না কত ত্যাগ আমি স্বীকার করেছি মা চোখের বাড়ি সেরে বলে তুই যখন আমার গৌরবে ছিলি আমি গৌরব ধারণ করা অবস্থায় একদিনের তাহার নামাজ কালা করিনি শুধু তাই নয়রে মঈনুদ্দিন দুনিয়াতে ভুঁবিষ্ট হওয়ার পর আমি মা তোকে যতদিন দুধ পান করাইছি আমি মান একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোর মুখে দেই না আউলিয়ারা কারা কার যুবক কত প্রশ্ন কত প্রভাগান নামাজ পড়বি নামাজ পড়বি ওর শুনবি চিখদ কেন লাগদাও কেন এই উজানি যারা যাঙ্গে নিজের হাত তুই চিল্লাই লিখা গোল হয়েছে তুই লাফা নেটার উত্তর দেব তোর উত্তর আমার রেডি করার তারপর ওই ব্যক্তি আমল জাত লাফা এখান উজানি গেলে লাফা এখান ওই বেলা লাফায় খোদারে পাইয়াছে करे, करे, गाली देना, तुमी तो पेश कपाले कपाले नाम जो कबुल বাইরা আমার হক বলেছে বলে আবার আমরা সহিসমানি মনসুর হাল্লা জেরে গালি দেয় এবার সহি মুসলিম শরীফের তাও বার বয়ান তাও বার বয়ানের ভেতরে এক আশেকের ঘটনা আল্লাহ বলেছেন নবীর সামনে আল্লাহ কেমন খুশি বলেন অনেক কেমন বলে বলেন্দা উঠ নিয়ে ময়দানে চলে গেল উঠে পিঠির উপরে তার ও খাদ্য সামগ্রী নিয়ে চলে গেল চটিয়াল ময়দান ওখানে যাওয়ার পরে তার উঠটা হঠাৎ করে হারায় ফেলল একটা গাছের ছায়ার নিচে কিছুক্ষণ বিশ্রামে চলে গেল একটা ফালতু কথা না যুবক তোরা ঘুমাও লাডিল যদি উল্টা ফালাটা করে দিয়ে হয়তো সাইজ কর। দেশটা ঠান্ডা করে এই দেশ ধ্বংস হয়ে ঠিক কর। যদি ভুল বলি এখানে আমারে ভিডা বি আর নাইলে দরাইতে আমি এক্ষন তহবাকরম আর না হয় যদি বলো না হাবিস ভাই তুমি সত্য বলো তা আমার সাথে স্লোগান দে যারা উল্টা বলে তাদের ব্যাপারে তোরা রেডিও এক এমন ভাবে জিহাদের বয়ান দিছে যে জিহাদ সারা জাননাতে যাওয়ার কোন রাস্তা নাই মানে অন্য লাইন গুলো রে একেবারে জয়ব বানাই দিছে অন্য কোন পথে গেলে সে জানবে এমন হবে কেন কেন মুসলমানের জীবন তো এমন হবে মুসলমান রসুলের তরিকার উপরে চলতে গিয়ে দাওয়াতের কাজ চলবে মুসলমান সর্বক্ষেত্রেই পারফেক্ট থাকবে একদিকে কম একদিকে বেশি এমন কেন কেন ওলা বয়ানগুলো এমন সাইড হয় কেন আল্লাহ আমাদের হেদায়ষা বানাইছে যে নামাজ পরে নামাজ পরে নামাজ পরে আগে ভাই তুই নামাজ পরে পরে গো পরলেই না কথা কম সাহাবি এক নামাজও পরে নাই জানলার নজ্লা বুঝলাম না বুঝলাম এক সাহাবি জান্নাত পেয়ে গেছে কিন্তু সর্ষের তৈরি দিয়ে ঘুমা ওই সাহাবি নামাজ না পড়ে জান্নাত পাইলো তার পেছনে কারণ কি কারণ আর কেন দাওয়াত আলহামদুলিল্লাহ আমনের বাড়ি এক তালে তালে নাচলে হবে লেখাপড়া করো গবেষণা কর। দ্বিতীয়ত তোমার দিল আছে তোমার হিংসা গালা গালি এদেরকে গালি দিও না এদের থেকে তুমি আলাদা হয়ে থাকা আমি যে এতক্ষণ কথাগুলো বলতেছি গালি দিছি কেউ কেউ কাউকে কাফের বলছিস আল্লাহ আল্লাদের আমাদের সবাইকে দায় আসি না কাছে ওই আমল কবুল হবে কোন আমল চার গুণওয়ালা আমল এক নাম্বার বোন দুই নাম্বারে বিশুদ্ধ নিয়ত যেটাকে বলে সধী নিয়ত শুধু নিয়ত না বিশুদ্ধ নিয়ম দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত নিয়ত ভালো করে আমল করো হেমিন তাহলেই তোমার আমল আল্লাহর কাছে কবুল হয়ে যাবে নামাজে দাঁড়াইছ মসজিদে যখন পরে দুরা কাতে দশ মিনিট হুদাও সে ঘুমা ঘুমা মানুষের বোঝা এক বুজুর্গ হয়ে গেছে আর বাসায় যখন একে একা পরে দশ রাখার পরতে দুই মিনিট লাগল এই জন্য বিশুদ্ধ নিয়ে এক একা পড়লে আমি দেরিতে খুব দ্রুত পড়ি মানুষের সামনে পড়লে অনেক টাইম এটা আল্লাহর জন্য হলো ওই আমুল আল্লাহর কাছে কবুল হবে যে আমলের মধ্যে চার গুণ থাকবে কোরআন কি একটা না দুইটা তাকওয়ার বয়ান কোরআনে একবার না হাজার কথা বল নামাজের বয়ান একবার না হাজার কারণ কি আমলের বয়ান কি একবার না হাজার হাজার কারণ কি রুগী যতদিন থাকবে ডাক্তার বিশুদ্ধ নিয়ন্ত্রণ সংক্ষেপ তিন নম্বরে ধৈর্য তিন নম্বরে আসেনি ধৈর্য এই একটা ফালতু কথা বলি না কত গুছে গেছে কত তু টেনশন করি এরপর কি দু একজন উঠতেই কি আমার কথা বিশ্বাস হয় না এই এতক্ষণ ওয়াস করি আপনাদের বিশ্বাস যদি আমার প্রতি না থাকে তো অশ্বনে কি লাভ হবে আপনাদের বল আমি বলছি উঠা যায় দেখে বিশ্বাস করতে হবে তো আমার কি ভালোবাসেন আপনার মোনাজাতের দশ মিনিট সহ্য করতে চলে ধৈর্য আছে ইমাম সাহ যদি কেরাত লাম্বালায় কি ধমক নামাজের ভিতরে খামখা কাশাকা মানে সিগন্যাল দেয় আর যার একটু পাওয়ার আছে শুক্রবার দিন যা এরা যায়া ইমামের একামতের ভিতরে ঢুকে খুদবাও শুনে না কথা বুঝেন নাই একেবারে শূন্য তেনা ইডির তপকানা করে এমন দূর বাড়ি গিয়ে দেয় আরেকজনের জোতা লিস যদি ধরা খায় তাই ওটা টেস্ট বাচ্চা এখানে আসে তোর কি আপনি হাসেন এক বেসার বিদেশি এই কি কাগজপত্র এগুলি সহ তুমি কি লাভ হবে একটা মোবাইল করতেছ তোমার আল্লাহ আমাদের হেদায় আদান করবে তিন নাম্বার গুণ হলো ধৈর্য আল্লা কোরআনে বলেন ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জানু না তিন নাম্বার গুণ হলো ধৈর্য ধৈর্য ধারণের এত দাম এত দাম আজ আমাদের মুসলমানের ভেতরে নাই মা বাপ সন্তানের মাঝে ধৈর্য নেই তারাবি রমজানে তারাবীর নামাজে ধৈর্য কারে কয় কয় হুজুরাঙ্গ হাফে সাপ বিদ্যুৎ এমন দ্রুত কোরআন পরে এর মজা ভাঙ্গে ফাল খাবে খতমে তারাবীতে দুই ঘন্টা সময় লাগায় বিশ্রাকাত তারাবি পড়লাম নকা মদিনায় পাঁচ নামাজে যেমনি ভাবে ধীরে ধীরে কোরআন পরে তারাবীর ভেতরও এমন ভাবে কোরআন পরে ধোকাবাজি করিও না চার গুণওয়ালা আল আল্লাহর কাছে কবুল হবে এর মধ্যে তিন নাম্বার ধৈর্য ছেড়ে দিলাম লম্বা চার নাম্বার গুণ হলো এখলাস চার নম্বর গান কি আমি যা করবো যা বলব সবকার জন্য এখলাস এত দামি এক সম্পদ বলে এই বান্তা পাওয়ার দিয়ে অল্প আমল না যাতে রসিলা পায় যাবে যদি কি থাকে মহিলা খুদা নিয়া কানতেছে খানা নাই কোন রকম একটা রুটি বাইল একটা আর একটা ঘটনা আছে এক মহিলা ক্ষুদার কৃষ্ণের রাস্তার পাশে চিল্লায় কান্না করে হঠাৎ করে তাকায় দেখে আর একটা ক্ষুদার্ত কুকুর জিব্বা বের হয়ে গেল খানা নাই পানি নাই মহিলা তার পায়ে চামড়ার বুঝাছিলাম অল্প আমল না যাতে রসিলা হয়ে যাবে যদি আমলটা আল্লাহর মোহ্বতে হয় এখলা সালা আমল হয় ইন্নাতি অনুসুখী নামাজ রোজা কোরবানি মরণ বেছে থাকা কার জন্য কোরবানি দিসি কার জন্য একটা গরুতে শাস ভাগের এক ভাগ দশ হাজার টাকা কোরবানির জবাই আগে হিসাব করে দেখে আরো সাতশো টাকা লাগবে দেড় হাজার টাকা লাগবে দিবিনী নে। এগারো হাজার সাড়ে হাজার টাকা দিয়ে গরুর অংশে ভাগ নিলা তিনশো টাকার লোভে তুমি রস্তে চামরা না। তুমি ছাগলের মতো সোজায় রয়েছো দিমা আমার বংশে কি কোনো গরিব নাই তিনশো টাকার লোভ সামলাইতে পারলা না তুমি সাড়ে হাজার টাকা তুমি গোষ্ঠীর ভাগে নিছো আর পাঁচশো টাকা গরিব দিয়া দাও আর তোমার দিল থেকে তুমি টাকা সারা চামড়া বিনা টাকায় গেল কই তাকুয়া তের হওয়া যাই বলানা খাইতে পাই দে গরুর গোষ্ঠ এত বড় গুসাহর গরুর গোষ্ঠ দিলেন পুজোর কত কম বর কি বরকত বলে পেয়েছ বাই হুজুর আমি তো তিনটা ফিরিস কিনছি কোরবানির রাত্রে টাইপ কিরে ফেলাইছি টাইপ টাইপ সাফল দিয়ে ফিরিস ভাঙ্গিয়ায় বরবাই তারপর মানসিরে দিলে আমি বলছি না আপনারা গুনা করেছে তিন ভাগের এক ভাগ নিজের পরিবার আর এক ভাগ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গরিবদের দিবেন ভাগ করে এইটা ছিল তাকোয়া রেখে দিছেন গুণা হয়েছে কিনা না আমি গুনা হয়েছে তা বলছি না দুই নাম্বারে বিশুদ্ধ তিন নাম্বার ধৈর্য চার নাম্বারে এখলাস কষ্ট কষ্টমষ্ট করে চা আমল করলেন এইবার মানুষ শয়তান আর জিন শয়তান জিন শয়তান কে আল্লাহ বলছে এরা প্রকাশ্য দুশ্মন শয়তান প্রকাশ্য দুশ্মন মানুষ হলো গোপন দুঃশন একটু বলবেন প্রকাশ্য দুঃমন বড় নাকি গোপন দুশ্মন বড় গোপনটা বড় বড় তাহলে মানুষ বড় দুশন আল্লাহ বলেনের চক্রান্ত বড় দুর্বল আর মানুষের চক্রান্ত সম্পর্কে আল্লাহ বলেন ইন্দা কুন মানুষের চক্রান্ত বড় জিকির করলে পালায়। কিন্তু বড় শয়তান মানুষ শয়তান জিকিরেও পালায় না আজানেও পালায় না বরং আজান দিলে জোরে জোরে টানে আর গার অন্য দিকে যায় বল নামাজ করতে চলো বলে নামাজ কি কবরের চিন্তায় বড় দেখবেন যে ভাগে পাওয়া যায় আজানের তিন মিনিট আগের তেই খাওয়ানো শুরু অনেক ক্ষুধা ইমাম সাহ নামাজ পরে দেখে এখনো খায় এখানেই তো ফতুয়া আপনারাই খালি ফতুয়া দিবেন এটা কেমন হয় আমরাও কম জানি না কেমতের ময়দান আল্লাহ নাকি কহারিয়া শিফত নামের সাইনবোর্ড টানা খুব দেখাবেন যদি আল্লা বলে নামাজ পড়লিনা রোজা রাখলি না এফতারি দাও কি খাওয়ার সুযোগ পাও না। তখন বলবো আল্লা কম খাই নাই নামাজ রোজা দিয়ে মতো আজানের আগেই টান্স দামি সম্পদ আপনি স্বর্ণ এটাকে জমা রাখছেন রাস্তায় না এটা মূল্যবান সম্পদ এটাকে ঘরের মধ্যে চারটা রুম ভিতরে সেখানে একটা সিন্দুক বানাইছে এটার ভিতরে আবার তালা আলমিরা ভিতরে আবার মিনি শুকেছে বানায় টানে ভিতরে রাখলেন তালা মারলেন চুর পার্সে মূল্যবান সম্পদ চুরি করার জন্য এখন এই চোর ডাকাত তোমার পেছনে লাগা আছে জিনিস তোমার আমলটা নষ্ট করবে আল্লাহ বলেন ইয়ারু হাল্লা দিই না আমানু আতীয় তোমাদের এই না যায় আমুল করে বড় দাম আমলে গুলো হেফাজত করো আমলগুলো ভালো করে হেফাজত করো নষ্ট যেন না হয় কারণ এই আমলে এত দাম এত দাম আমার সার মঙ্গল আমল করেন কিনা এবার নিজে নিজে এটা রেজালভের গঠন এক নাম্বারে এলেন দুই নাম্বারে বিশুদ্ধ এরপরে কবুল হওয়া আমল নষ্ট করবে দুই দল চোরে তিনটা পদ্ধতিতে কয়টা দুই দল চোরে আপনার আমার আমল নষ্ট করার জন্য তিনটা तीन अपराध कराया फ तीन अपरा मध्य अपरा शुना कर आम नष्ट बारक एक अपराध মারাত্মক একটি অপরাধ আল্লাহ একটি অপরাধ সব আমি ক্ষমা করব তবে সিরকের অপরাধ আমি আল্লাহ ক্ষমা করবো না ফদ হর মল্লাহু আলাই হিল জাজনা শ্রী কেমন একটি মহ যারা শিল্পের গুনা করবে তাদের আমল নষ্ট হবে আল্লাহ বলেন্কের গুণা যারা করে তারা না পাক ইনামাল মুশরিকা না যাচ্ছে মুশরিকা না পাব আমরা মুশরেক বলতে মনে করি রোজা হাজা মহার রম আরবি নববর্ষ বাঙালি বাংলা নববর্ষ নিয়ে পাগল হয়ে আছে আরবির খবর নয় এই মহার রমের রোজা বড় দামি এক রোজা আল্লাহর নবী দেখছে আল্লাহর নবী বলছেন না আমরাও রোজা রাখবো তবে ওদের সাথে তাল মিলানো যাবে না তিন সুরাতে আর সুরার রোজা রাখবে এর মধ্যে দুই সুরাতে জায়েজ আছে আর একটা সুরাত জাহাজ নেই শুধু দশ তারিখে রোজা রাখা এই মাসে কার ঘটনা কইয়া যার কান্না নাই তারা করে আর একদল পাগল হাতের মধ্যে জীবন দিতে চায় এর নামটাও শুদ্ধ করে উচ্চরণ করতে পারে না নাম হইল হোসাইন এ হোসেন হোসেন একজনের নাম আবুল কালাম অত আমরা যাদেরকে দেখি হায় হোসেন বলে রক্তি নেই টুপি নেই নামাজ নাই হুসাইন হুতাল জীবন দিলেন কারবালার প্রান্তরে কেন দিলেন কারণটা কিরুল্লাহার পূজা বন্ধ করার জন্য একমাত্র আল্লাহর তাওহিদের পতাকা উদ্দিন করার জন্য অথচ তুমি হায়া হোসেন কায় জীবন দিতে চাও আবার তুমি গিয়া গাইরুল্লাহ পূজায় ইতো বসি বা খুদা বাস আমল বরবাদ করার জন্য কয়েকটা অপরাধ এক নম্বরে শিল এই সিরকের গুণা বড় মারাত্মক এই সিরকের গুণা এত আমার নবীকে অন্য অন্যদেরকে আমল বরবাদ হয়ে যাবে শুধুই বরবাদ নিশ্চিত আপনারা ধ্বংস হয়ে যাবে নবীদের উপরে ধ মূলত নবীদের উপরে তো ধমক না উম্মতাল ইসাক ন বলেন সাবধান বলেন সাবধান বলেন সাবধান যদি শ্রী করণীম সব আমল বরবাদ হবে আল্লাহ কাহাবের মধ্যে বলেন সীরকের গুণা হাসনের ময়দানে সীরকের আমল সিরিখযুক্ত আমল ওজনই হবে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতির রব্বিহিম ওয়া লিqa'ইহি হাবিত ফালা নুকিমু লাহুমYawmul qiyamati wazna hasyare madane shirker kono amol ojon dawai hobe na maratto আহাদ আল্লাহ কয়েকজন আসতে বলেন কেন জোরে বলেন সন্দেহ আল্লাহর মত আর কেউ আল্লাহর জায়গায় কাউকে বসানোটার নাম সিঁড়ি তাহি বিশ্বাস আমার আল্লাহ একজন আল্লাহ একদীয় আল্লাহ আল্লাহ কোন শরিক নাই আছে আমি স্বীকার করে নিলাম আল্লাহর সাথে কোন অংশীদার নেই আল্লাহর বান্দা সাথে অংশীদারিত্ব বানাই আল্লাহ বরদাস্ত করেন না খবরদার আল্লাহ বলেন তৌহিদ এর উপরে বিশ্বাস স্থাপন করো এ তহীদটা আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছে তৌহিদ রব হলেন একজন আল্লাহ হলেন রব রবু দিকে আল্লাহ কয়েকজন এলাহি অর্থাৎ এবার দাঁতের উপযুক্ত একমাত্র সিজদা পাবে একমাত্র আর কেউ জোরে বলেন আল্লাহ কয়জন। আমার নবী আল্লাহ না গরুল্লাহ পিসাবরা ফিরা বুঝেননি سجدہ اللہ پائے نہ غیر اللہ پائے سجدہ کربنا sajda karbo illallah illallahi ek allah koy allah sajda karbo na la ilaha illallah la ilaha ইন ইন লম জো মি গু ন নিয় দরগা আল্লাহ আল্লাহ দর্গা দুর্গা দর্গা দুর্গা গুল্লাহ ল ইহ ইহা ইলাহ ইহা সেজদা করবো না গুলা করব ইন খারাপ লাগে আপনাদের আল্লাহ কয়জন উপযুক্ত কয়জন আল্লাহ ঋতিক মালিক আল্লাহ কয়জন এক আল্লাহর উপরে ইমান আনার নাম তাও এর বিপরীতটার নাম শির এর বিপরীতের নাম কি আল্লা মতো কেউ আসেন মনে করা শির আল্লাহকে আল্লাহ কোরআনের বিনাতে বলেন লোকমান হাকিম তার সন্তানকে বলেন নবী একদিন বলেন ও সাহাবায় কেরাম একটা কালো রঙের পিপিলিকা রাতের অন্ধকারে অন্ধকার রাতে কালো রঙের পিপিলিকা একটা কালো পাথরের উপর দিয়ে যদি চলে এটা দূরের থেকে দেখা যাবে নি বলে নবী এটা কেমন করা হয় নবী বলেন এটা যেমন অসম্ভব একটা কালো রাত্রে কালো পিপরা আবার পাথরের উপর দিয়ে চলে দূরে দেখা যায় না এটা যেমন খুব চিকন চিকন এটা ধরাই বড় মুশকিল বলে এর থেকেও মারাত্মক চাকরি না করতো না খায় মরতাম না এরম কেউ নাই নাই হ্যাঁ হ্যাঁ চাকরি না থাকলে না খায় মরতাম খাওয়ানের মালিক চাকরি আল্লাহ খাওয়া পারে পারেন আসমান থেকেও পারেন নি আপনারা বিরক্ত হইতেছেন আর একটু সামনে আগাব পয়গম্বার মৌসানবি রাস্তা দিয়া চলছেন মুসানবির রাস্তা দিয়া যায় দেখে পাথরের নামে নামের তো বুজুর্গ বলে ও ভাই আমি এখানে চার শত বছর আল্লাহর নামের তসবি পড়ি অরে আল্লাহর বান্দা তোমার মনে কোনো আশা আছে নাকি বলে দুইটা আশা আছে এক নম্বরে আমার জীবনে নবী যিনি আসবেন ওই নবীর এরপরে তোমার জন্য এক গেলাস পানির ব্যবস্থা করতেছি অপেক্ষায় থাকো আল্লাহর বান্দা নবী মুসা কে দেখার পরে কয়েকম্বর চলে গেলেন পানি আনার জন্য পাথরের উপরে চলে গেছে ও মালিক তোমার কি ইনসাফ নাই এই লোকটা চারশো বছর তোমার গ্লাস পানি চাইল দিন আনা নিয়ে গেল আল্লাহ বলেন অনুষা তুমি বলো এই বান্দা কত বছর এখানে বাদাত করেছে বলে চার শত বছর তুমি জানছ নিয়ে খাওয়াইছে মুসানবি বলেন আল্লাহ নেই রিজি দিয়েছে তুমি আমাকে এখন জবাব দেশ বছর পর্যন্ত যে আল্লাহ একটা সাফ হয় করে আল্লাহর বান্দার সিরিকির গুণা মারাত্মক বড় না আজকে ও খিতাব দেখলাম সওয়ার চলছে হঠাৎ করে চলন্ত অবস্থায় ঘোড়ার পিঠ থেকে তার হাতের থেকে কি যেন একটা বোঝা পড়ে গেল পাশে লোকজন আছে বলে নাই ভাই একটু আমাকে উঠায় দাও নিজে ঘোড়া থামায় নিজে নাইমের পরে উঠাইছি একজন ভাই এত কষ্ট করে কি আমাকে কৈলি তুলে দিতাম আল্লাহর বান্ধা সাহাবি বলেন গাইরুল্লার কাছে সুয়াল করাটাও তাকওয়ার গাইুল্লার কাছে সুয়াল করা নিষেধ রে আল্লাহর বান্দা আল্লাহ একই অন্তরে ঢুকাও আল্লাহর সাথে আর কেউ শরীর নেই অন্তরে ঢুকাও এই সিডিকটের কয়েকটা ভাগে আবার ভাগ করেছে ওই জুলুম যেটা ক্ষমা আছে সেটা হলো আল্লাহর হক তিন নম্বর জুলুম হলো যার কোন ক্ষমা করার সম্ভব না সেটা হলো বান্দার হক বান্দার যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না এটাও হুয়া কথা ওরে ভূমিল আল্লাহ করা শিরিক করা বল এগুলোর দ্বারা কোন লাভ তো হইতেছেন যুবক এবার লাল হবে কি নেই পাঁচ প্রকার বুঝলে শুনবা পাঁচ প্রকার বিশ্ব পুজুরে এনে ভাগ আছে নাকি উজুখর আউ ইউ বিশা যাহু কি বাবার আল্লাহ কয়জন নাকি তিন খোদা সাবদান খবরদার ছেলে মেয়ে দেওয়ার মালিককে বিশ্বাস দিতে পারে যদি কয় সীমানায় তিন চারজন হতে পারে প্রশ্ন করলে কেন গলা তৃপ্তি মেরে ফেলবো বাপ দুইজনই ওরা বুঝে না কেন কেন সির্কের কারণে মাসি দেখাম বলেছেন আকল সলভ হয়ে যায় ঝাণা উঁচু করে রাখছেন মুসানবী একদিকে ঝান্ডা উদ্দিন করলেন দিকে শির্কের গুণায় লিপ্ত হলো নমরুর যে ইব্রাহিমকে আসতে দিবে না হত্যা কর ভাইরা যদি কেউ কে স্ত্রী কে দোষ দেয়ার দোষ যদি স্ত্রী কে দেন তাহলে দোষ গুলো তো আপনার হবে কারণ আপনার থেকে নাপাক পানি মায়ের রেহেমে চলে যায় মা শুধু বহন করে অতএব দোষ সব আপনার আসলে কারো কোনো দোষ নাই আল্লাহ কোরআনে বলেন ছেলে দান করি কাউকে মেয়ে দান করি কাউকে দনোটা দেই কাউকে কোনোটা দেই না ক্ষমতাকার একশো দেড়শো বছর আগে টমাস খ্রিস্টানে সে একটা থিওরি দিল পৃথিবীতে মানুষ একশো বছর পরে বেড়ে যাবে যেদিন থেকে শুরু করলো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটি হলে ভালো হয় না হইলে আরো ভালো সেদিন থেকে খোদাই ইনজেকশন শুরু হয়ে গেল একাত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা তোমার চালা চলবে আল্লাহর দরবারে নমরুদ্ধে কীছে ছেলে সন্তান আসলেই বিসমিল্লা সারা জবাই ছেলে দেওয়ার মালিককে কোন বিশ্বাস দিতে পারে নবী ছেলে ছিল ধর ইন্ত আল্লাহর গুলাম ছেলে যদি কোনো মানুষ দিতে পারতো এই দেশে কোনো হিজলা থাকতো না কত মানুষ দশ বছর বিয়ে করে কাঁদলে কত তাবিজ দিল তেল ভরা পানি ভরা এরপরও সন্তান আব্দুল কাদের জিলানি কে কেন বলতেছো সন্তান দাও আব্দুল কাদের জিলানি আল্লাহর কাছে চাও ওরে বান্দা তুমি মহিনুদ্দিনের কাছে চাও না খাজা মহিনুদ্দিনের যে আল্লাহ দিছে তার কাছে কোন টাইম আসেনি ও বান্দা তুই ডাক দিতে দেরি জবাব দিতে কোনো দেরি আছে দেরি ওরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন যখন ডাকবি তখনই জবাব কথা বলেন না আল্লা ডাকার মতো দেখেছেন তারা অলি আব্দাল এদের যদি এক পালায় দেয় এখানে যত শিক্ষিত মানুষ আল্লাহর মহাব্বতে বলেন সমান হবে তাহলে নবী কার কাছে চাইলেন আল্লাহর নবী বলেন্টন করি দেয় আমি নবী বন্টন করি নবীজি কার কাছে চাইছেন নবীর থেকে আপনি দামি পিসুর দামি নবী যদি আল্লাহর কাছে চাইতে পারে তুমি কেন চাও না ভাই আমাকে জবাব কি আল্লাহ হয় না তোমার আল্লাহ পরকালো আল্লাহ আল্লাহ সারা আমার আপনার কেউ আপন মা আপন বাবা থেকে আর আপন কে দেখেন এদের কাছে মাঝে মাঝে চাইতে গেলে বেজারায় হয়নি তারাল্লাহ বলেন আমার কাছে নাছাই নেবে বেজার হর গো দে dinta kite la ilaha illallah bolo bhai dinta kite la ইহা ইং লহা ইং ল হায় তু তী কে দৌলা ষিনে কক ভবিষ্যে আরো মোহাব্বত বলবাম আল্লাহর আল্লাহ মজবুত ইমানকে লাখ মেরে দেয়ার মালিক আমার আল্লাহ দেয়ার মালিক আমার আল্লাহ চাকরি আমাকে খানা দেয় না কে খানা দেন এটা কি বলে সিরিক দুই নাম্বারে হলো বাবার দরবারে যখন গেলাম দরবার দিয়ে ঢুকতেছি বাবা চেয়ারের মধ্যে বসে আছে আমাকে দেখা মাত্র ডাকিয়া কয়ের চারা গালি কেমন আছো কেমন করে জানলো তাহলে এইটাই আমার শুধু বাবা না এই বাবাই হলো আমার আল্লাহ কি বলে জানেন ই একমাত্র কে জানেন আর জোরে বলেন আল গাই হু অর লিটন দেওয়ান সাহেব আংটি দিয়ে ভাগ্য গণনা করে আল্লাহ বলেন কেউ অদৃশ্যের খবর জানে না আমার নবীও জানে না কে জানেন নবী যদি না জানে তো বিশ্ব জানে হ্যাঁ এর ভিতরে তাবিজের খবর যারা ভক্ত খবরদার আমি কিন্তু বাংলাদেশ না আন্তর্জাতিক মানের একজন মহাপুরুষ আল্লাহর অলির মুরি অত কেউ ভাববেন না যে এটা বুঝি ফিরের দুঃশন আমার ফিরের জোতা টানার জন্য বহু কিন্তু যারা ধোকা দিবে শ্রীকার গুনা করবে এগুলি বলতে হবে না কাউকে গালি দিছি কাফের বলছি একেবারে আপনাদেরকে বুঝাবার স্বার্থে কিছু বলবো না এটা এটা কি কিছু তো বলতে হবে নবীজি একদিন আপনারা জানেন খানা খাইতে বসে খানার ভেতরে বিষ লাগান এক সাহাবি বিষ মিশ্রিত খানা খায় ইন্তকাল চালাক বাঙালি জবাব দাও নবী যদি গাইবের মালিক হইতে খানায় বিষ লাগানো আছে নবী কেন দেখলেন না দিয়ে দিল নবী আয়সা চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাইছে আল্লাহর নবীর মনের সন্দেহ শুরু হয়ে গেল আল্লাহ আত্মাজিল করে বলেন নবী সাবধান আয়শার উপরে করবেন না আমি আল্লাহ বলতেছি আয়শা পুত পবিত্র সুবহানাল্লাহ মুসলমান জবাব দাও আমার নবী হইতে আম্মা জানায়শার খবর কেন জানলেন না আল্লা তারা বলবে নবী যদি গায়েব নাই জানে কবরের আজাব কেমনে দেখলে ওটায় ঠিক এডায় ঠিক এরপর লাগবে নি কি লাগে সব স্মৃতি ঠিক এই ঠিকলোই বুঝলেও ঠিক? না বুঝলেও ঠিক? আল্লাহ নবীজি যদি গায় নাই জানে তাহলে কবরের রাজাক দেখলেন কি ভাবে প্রশ্ন হয় না সব প্রশ্নের জবাব একটা মন্তী কু আনিহ ইন্দ ও আল্লাহ তো জানে না কিছু কবরের কেমন করে দেখেছে আমি আল্লাহ দেখাইছি নবী দেখে গাইবের মালিক এটাকে আমরা দেখি না আমরাও দেখি আমরাও শুনি আমরিকার খবর কোন দেশে আছে আমি গায়ে কমধানি দেখি কি বাহাদুরি আমার আসলে কি ব্যাপারটা এমন আমার দিলের খবর জানেন আমার মনের কথা বলে দিতে পারেন না না আল্লাহ কয় কেউ পারেনা পারে না তাহলে অন্য পারবে হাজার ঘটনা বলার তাই নাই আগে আসে সালাম ফিরানো মাত্রই দৌদ নবীর কাছে নালিশ দিল সাহাবা কেরাম ব্যাপার কি নি দৌড়ে কেন নবী চুপ চু আবার কয়েকদিন পরে নালিশ ন আবার নালিশ সমস্যা কি চলো তার বাড়ি দেখি কি সমস্যা নবী বাড়ির ঘরের দরজায় গিয়ে ডাক তলহা তল্লা রহমাতুল্লিল দরওয়াজ হাজির হয়ে গেছে বের হয়ে আস কি সমস্যা তোমার কি সমস্যা আপনার কাছে আসার মতো আমার ভালো কোনো কাপড় আমার শরীর নাই তলহা চকের পানি সেরে রসুলের দরবারে দাঁড়ায় বলেন গঙ্গ আমি আর স্ত্রী ঘরের মধ্যে আমি নামাজের সালামের পর রবি দ্রুত গর্তে নেমে যাই আমার স্ত্রীকে কাপড় দিই নামাজের জন্য নবীর উন্নতের দ এত কষ্ট করে সাহাবাহর জীবন কাটাইলে জানো না তুমি যত নাম আসবো রোজারা কষুদের খাতায় নাম থাকলে কোনো আমল কবুল হবে না কোন স্বভাব তুমি পাবা এর যুবক অনুরোধ করে বলছি এই জীবনটার বড় দাম বড় দাম বড় দাম কিন্তু না না কুকুর তোমার গোলাম হয়ে আছে তুমি তেরো না তোমার দাম কত এরে আল্লাহর গোলাম এর যুব জীবনে সুস্থ খাই নাই কই আমরা তো মরে যাই না না খায় মরিনি যুবক ভাই পা দুটো আগায় দাও তোমার পায়ে বনশি রে বাবা আমি বলি নাই তুমি টুপি মাথায় তুমিটা কলায় লাগ তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না। স্কুলে পড়েছে সাধারণ যুবক দাঁড়িয়ে নামাজি চাকরি করে ব্যবসা করে অভাব নাই হালাল খায় হারাম আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই তাকায় দেখো কতদিন বাস্তা নিয়ে আর করবা বাসার নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় যুবকের লাশ এই যে খবর নেও বার খবর আজকে আরামে ঘুম যাও ফ্যানের বাতাস লাগায় ঘুম যাও ওদের বাড়ি আগুন দিয়ে পড়ায় দিছে থাকার জায়গা নয় মায়ের সামনে সন্তানের গলায় রশি লাগায় কুকুরের মতো টানে আর পিঠায় সন্তানের সামনে মাকে ধর্ষণ করে আর হত্যা করে কবরে যাও তোমার অবস্থা কি হল তুমি কি মনে করেছ কোরআন মিথ্যা যদি তোমার অন্তর বলে সত্য কোরআন শরীফের ভিতরে জাহান নামের বয়ান নাই এগুলো মিথ্যা বাংলায় লেখা ওই শেষের দিকে কয়েকটা সুরা বাইর করবি আহ আল করিয়া তুমাল করি আহাল করি আহমা বসু মুসলি ইহর অকাল বাতাস দিয়ে ঠান্ডা হয় না শরীর আর ওই জাহাঙ্গ নাম কত ভয়াবহ কোরআন পরে দেখ আমি হুজুরের কথা মানার দরকার নাই কোরআন পরে দেখ কোরানে কি বলতেছিস আপনারাও সতর্ক হন সন্তান রাস্তার বাহিরে ফালাই দিলেন খবর নিলেন না স্কুলে সন্তান কয়টায় যাবে কয়টায় আসবে আপনার তো টাইম জানা দরকার ছিল টাইমের ব্যতিক্রম হলে করার কারণে আপনার সন্তান কোথায় বন্ধু বান্ধবীদের নিয়ে আড্ডা দায় জানলেন না যে কারণে আজ আপনার সন্তান ছেলেগুলো হচ্ছে আসামি আর আপনার মেয়েগুলো হচ্ছে বাংলাদেশের তুমি জন্ম দিলা কেন বিয়ে করছো কেন রোজা রাত্তা তুমি বাব নামের কলঙ্ক আমার সন্তান আর একটা পিচি আছে সাড়ে দেখলেই বা চার বছর নবী তো কইছে রোজা রাখ রোজা রাখ বিয়ের করিস বাইরা আমার রাগ করলেন কারণ কি সবাই দেশের বিরুদ্ধে আন্দোলন করবো দশ দিন খাওয়াবি সালাম একদিন খাওয়াবি ছয় দিন পর্যন্ত মিল কি একদিন খাওয়ানে ভেজাল টাকা চাইছে টাকা দেয় দেয় দিনে কথা পায় না অভিমান ছয় দিন পরে কিরে বাবু কি কে তুমি তো আরেক ছিনা লি তলের বন্ধু হঠাৎ করেছি মিথ্যা বলছি জীবনটাকে যদি ফুলের মালা দিয়ে বাঁচায় মরতে চাও বন্ধু সারো বন্ধু সারো এটি দুঃমন দুশ্মন দুঃমন এটি তোরে ছড়ি দিয়া জবাই কর আর যদি তাড়াতাড়ি মতো অপরাধ থেকে আল্লাহ গোটা জাতিকে হেফাজত করব দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যেন না হয় এই থেকে বাঁচতে হলে প্রত্যেক মা বাবাকে আরো জোরে বলে সিড়ি কয়েক বরকার বললাম কয়টা গেল তিনটা হুকুমকে যেইভাবে মহাব্বতের সাথে গভীর ভাবে মহাব্বত করে মূল্যায়ন করি এইরকম মূল্যায়ন আর কারো হুকুম করা যাবে বিশ্বের হুকুম আল্লাহর হুকুমের থেকে মূল্যায়ন বেশি করতে হবে সূর্য ওটার আগে তো যখন উঠছি সূর্য উঠেই গেল আগে অজিফা আদায় করি পরে নামাজ আল্লাহর হুকুমকে প্রধান্যানি এবারের মধ্যে একমাত্র উপযুক্ত আল্লাহ আল্লাহর সান্নিধ্য অর্জনে বাদাত আর কারো জন্য নয় এই কপাল যাবে আল্লাহর জন্য আর কারো জন্য নয় কপাল নত হবে কার জন্য কদম হতে পারে। আল্লাহ মাফ করুক কত কত কিছু দেখি সেজদায় পরে রয়েছে পীরের সামনে পায়ে আবির থেকে আর দামি কে কিন্তু একজন সাহাবির নাম কোনারে সেদা যদি হালাল হয় তাহলে শ্রেষ্ঠ মাজার নবীর মাজারে সে আগে দিতে হবে কিন্তু চলবে ভাইরা আমার আরো দুইটা হয়ে গেছে আল্লাহ মাফ করব আল্লাহ আমাদের হেদায় আবদান করব গুনা করবো বলেন বলেন করবো দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ বলেন বান্দা দোয়া করতে দেরি হবে চোখের পানি ফেলবি আমি আল্লাহ পানিটা গালের নিচে আসার আগে তোর দোয়া কবুল করবি আল্লাহ দরবারে কান্না করো তব করো আল্লাহ জীবনে আর অপরাধ করব না বহু অপরাধ করেছি জীবনে আর এমন অপরাধ করব না আমল নষ্ট করব না আমল আমল ওয়ালা দাও এবং থেকে আমার আমার জীবন যুবক ও মুরব্বীরা অনুরোধ করে বলছি ও পর্দা ধারণের মা বোনেরা অনুরোধ করে বলি সন্তানকে আলেম বানাও সন্তানকে কোরআনওয়ালা বানাও সন্তানকে আদবওয়ালা বানাও সন্তান সন্তানের মা বাবা হ জানাজার মামতি যেন সন্তান করতে পারে বাবা সন্তান যদি মুরুব্বির জোতা আগায়ে দেয় মুরব্বি বলবে ছেলেটা বড় ভালো আল্লাহ কবুল করে নাও এটাই বড় দোয়া অনুরোধ করে বলি মুমিন ও যুবক পাঁচ নামাজ পর দাড়িতে করো হালাল খাও আল্লাহর কোরআন শহীদ হবে পর একজন আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও আল্লাহ আল্লাহওয়ালা কারা যার বয়ানে গালিয়েছে বেশি তারা না না যার বয়ানে দেখ বা বয়ানে কান্না যার বয় কোন হিংসা নাই যার বন্ধু তোবার দরজা আল্লাহ কুলে রাখছেন বান্দা কি দরকার চাও আমার কাছে তওবা করা আমি আল্লাহ বান্দার জীবনের গুনামাপ করে দেই অতএব আমরা পাক্কা মনে করি গলায় আসবে ষড়যন্ত্র করব না রসুলের তরিকে মতো নামাজ পড়বো দাড়িটা রাখবো তৌবার মতো তৌবো করে নেও সিড়ি কির গুণা করবো না যদি ভালো হয় খাদিনিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও হাত হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ বাড়ায় আমল আশেখ বানায় দেন আয় মুক্ত জিন্দিগি দান করে নামল তো হাত তুলেছি আমাদের তোবা কবুল করে নেন আমি আহির রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা